উরুয়াহ আমার কাছে বর্ণনা করেছেন যে আয়সার আজ্লাহ না বলেছেন রক্তের সম্পর্কের কারণে যা হারাম দুধ পানোর কারণেও এসব তোমরা হারাম মনে করো